الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور نفسنا ومن سيئة أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له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 وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ نُون وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصروا ويبصرون بأيكم المفتون وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه السلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد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 কমিদম মজেদ বলাগল ওলা বিকমি কশব জমালি হসনত জমি সালি সালো আলাই আলি পুরন সবাই বলাগল ওলা বিকমি কশ দু জমালি হসুন জমি সালি সল্লো আহ মের মকন হওয়া বনে মের মধুব আলহামদুলিল্লাহ জিন বাজারে আয়োজিত মাদ্রসার আয়োজনে মোহতি বরগুতি বার্ষিক মাহফিল মাহফিলের মোহতরম সদর সভাপতি উপস্থিত মাহবিলের বুজুর্গ ও অতিথি হজরতুল্লাম পীর কামিল আলামা শেখুল হাদিস হজরত মৌলানা মুফতি আহমদ আলী শাহমদ বরকাত দিগর হজরত বুজুর্গা একরাম সম্মুখ মানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমান্দার মোমিন মুসলমান ভায়রা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আল্লেন মা বোনেরা আল্লাহর দরবারের শকর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা বরকতি মাহফিলে ওলামা এক রামের মজরিসে হাদিসের আলোচনার মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন যে মহান মালিক আমাদের এই বরকতি মজরিসের সদস্য করে কবুল করছেন তার দরবারে শুক্রিয়া আদায় করে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্ধ্যার থেকেই বিকাল থেকে থেকেই ফিল শুরু হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা ওলামা হজরতরা করেছেন আপনারা বসে বসে আলোচনা শুনেছেন ওলামা এক সামনে বসেছিলেন যতটুকুন সময় এখানে বসেছিলেন অতটুকুন সময় আলোর মধ্যে বসেছিলেন হ্যাঁ দুনিয়াটা পুরাটা অন্ধকার এই জায়গাগুলো আলোর হজরত হাসান বসরি রহমতুল্লাহে আলাই বলছেন যে পুরা দুনিয়াটা অন্ধকার হজরত ইমামে আজম আবু হানিফর আহমতুল্লাহে আলাই তিনি বলেছেন যে আমার কাছে হজরত ইমামে আজম আবু হানিফুল্লাহে আলাই বলেন মাজলিসুল ওলামা মাজলিসুলফেক উনি বলেন যে আমার কাছে আলেমদের মজলিশ আলেমদের সামনে বসে থাকা বড়দের সামনে বসে থাকা সিখের গুরুত্বপূর্ণ গবেষণার কাজের চেয়ে অনেক বেশি দামি এবং অনেক মহাব্বতের কারণ ওলামাদের মজরিসে বসে থাকলে নবী আলহ সালামের মজরিসে বসে থাকার বরকত বান্দা পায় সোবাহ সকলে আওয়াজ করে পড়েন সোবাহান্লাহ কারণ নবী তো পাওয়া যাবে না ও আলম ওলামা পাওয়া যাবে এদের সামনে বসে থাকলে ওই বরকত পাওয়া যাবে আমাদের জিন্দগিতে বরকতের দরকার নাকি বলেন বরগতের দরকার না আলো কিন্তু জায়গায় বসে থাকলে এই আলো দিয়ার জান্নাত পাওয়া যাবে হাসান বশ্রী রহমতুল্লাহ আলাই অনেক বড় জবরদস্ত এক বুজুর্গ ছিলেন এমন বুজুর্গ ছিলেন যে দাসাউফের সনক বর্ণনা করলে ওনার নাম সবার শেষে তাবেই ছিলেন শ্রেষ্ঠ তাবেই ছিলেন হাসান বশ্রী রহমতুল্লাহ আলাই তিনি এমন মানুষ ছিলেন এরা এমন মানুষ কিছু মানুষ আছে তারা যদি কাউকে জান্নাতি বলে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেয় যেমন নবী আল ইসালাত সালাম সাহাবিদেরকে জান্নাতি বলছেন না অনেককে ডেকে ডেকে বলছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এরকম কয়ামত পর্যন্ত আহলে দিল যারা এরা জান্নাতি মানুষদেরকে দেখলে চিনে কিছু মানুষকে বলে ফেলে যে তুমি জান্নাতি তো তাদের মুখের কথাও এত দাম আল্লাহ তাল্লাহ ওর বরকতে তাকে জান্নাতি বানায় দেয় আল্লাহ তাল্লাহ কবুল করে নেয় হাসান বসরি রহমতুল্লাহ তিনি এক মাজুসি অগ্নি পূজবকে বললেন তুমি কালেমা বড় মুসলমান হয়ে যাও মাজুসি বলে কি লাভ কি ফায়দা কি কালেমা বললে লাভ কি কালেমা বললে কি লাভ জান্নাতের মালিক হওয়া যায় কালেমা বললে যে কালেমা পড়ে সে জান্নাতের মালিক হয়ে যে ঢুকে যায়না যে কালেমা পড়ে সে জান্নাতে ঢুকে যায় হ্যাঁ সোভান আওয়াজ কেরকম আও আরো জোরে আওয়াজ করে বলেন তাহলে কালেমা বললে জান্নাতি হয়ে যাওয়া যায় জান্নাতে ঢোকা যায় তাই কালেমা বললে কি হয় সে মুসলমান হয়ে যায় মুসলমান হলে কি ফায়দা হাসান বস্রি বলে আর একটা লাভ কালেমা পরে মুসলমান হলে দুইটা লাভ একটা লাভ আল্লাহ তাহলে জান্নাত দিয়ে দে আর একটা লাভ ইসলামের ভেতরে ঢোকার আগে যে সকল পাপা চার বান্দা করেছে আসমানের মালিক মাওলা বান্দায় ইসলামের ভেতরে ঢোকার সাথে সাথে তার পিছলি জিন্দিগির সব গুণাগুলোকে মাফ করে দেয় ইসলাম ইসলাম তার পিছনের সকল অপরাধকে ক্ষমা করা দেয় মাফ করা দেয় হ্যাঁ একটা হল জান্নাতের মালিক হয়ে যাবে আর পিছনের সব গুণা মাফ হয়ে যাবে যেটা লাভ আগন্তক বলে হুজোর মুখে করলে হবে না মুখে না বলে আপনি এটাকে কাগজের মধ্যে লিখে দেন দলিল দেন লেখা দেন লিখে হাসান বশ্রি নিজে লেখা দিলে লোকটা কালেমা পড়বে হাসান বস্রী বলে কলম দাও হজরত হাসান বশ্রির হাতে কলম দেওয়া হইলে কাগজের মধ্যে লিখলেন আল্লাহ লেখা দিলে বান্দায় নাকি কালেমা পড়বে লিখলাম তোমার নবী সে কালেমা পড়লে জান্নাতে ঢুকে যাওয়া যায় সে কালেমা পড়তেছে তাহলে আমি লিখলাম সে জান্নাতে ঢুকে গেছে আল্লাহ তোমার বন্ধু বলছেন ইসলাম কবুল করলে পিছনের সব গুণামফ হয়ে যায় আল্লাহ সে ইসলামের ভেতরে ঢুকে পড়েছে মালিক আমি লিখে দিতেছি তুমি তার জিন্দগির সব গুণাম মাফ করে দিছ লেখে দিছে বলতেছে ঠিক আছে হাসান আমি কালেমা পড়ে নিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কাগজে লিখে দিছে কলম হাতে নিয়ে কালেমা পড়ছে তার গুণা তুমি মাফ করে দিছ লেখে দিছি। জান্নাত দিয়ে দিছ এটাও লিখে দিছি, ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে তো মজুসি বলে ও হাসান এবার আমাকে কালেমা পরাই দেন হাসান বুসি কালেমা পরাই দিলেন আল্লাহর বান্দা কালেমা পরে মুসলমান হয়ে গেল এবার আল্লাহর বান্দায় কয় ও হাসান এই যে কলম দিয়ে লেখছেন একটা লেখা এই আপনার কলমের লেখাটা আমার কাছে অনেক দাম আপনি যে কলম দিয়ে আমাকে জান্নাতের সনদ দিছেন গো হাসান এই কাগজের লেখাটা আমি আপনার কাছে আমানত রাখলাম আপনি এই কাগজখানে আপনার কাছে আমানত রেখে দেন আমি সমন যদি মরে যাই তাহলে আমার একটা ওসিয়াত আর দাবি আপনার কাছে আপনি আমার জানা যারা নামাজের ইমামতি করবেন আপনার বর প্রতিহাত দিয়া হাসান আপনি আমাকে কবরের মধ্যে নামায় দিবেন। ও হাসান কবরের নামায় যখন উল্ঠা চলে আসবেন কিছুই সাথে রবে না सबा मटे चापा दिए हा रेखे चले आसबें हासान आपनार कलमिर लेखा कागज खाना जानना सनद खाना कीफुर कपड़ उठाया काफुन कपड़े का भेतरे अपनी दिए दीब हासान आपनार कलम लेखाए कागज का दलिल मयदने कागज लिया आल्लर का दारा बोलो ও মালিক দেখো তোমার বান্দা হাসান বশ্রী তার কলম দিয়ে আমাকে জান্নাতি লিখে দিছে মালিক তুমি কিন্তু আমাকে জাহান্নামেরা গনে জ্বালাও না দাও ওইরকম একজন দামি মানুষ ছিলেন হাসান বশ্রি আমানত রাখলেন কিছুদিন পরে মাজুসি মারা গেল হাসান বশ্রি রহমতুল্লাহ জানাজার নামাজ পড়াইলেন কবরের ভিতরে নামাইলেন ওইটা চলে আসলেন কাগজের টুকরাটা কাপড় উঠায় ভিতরে ঢুকায় দিলেন ও আদা দিছে কিছুদিন পরে স্বপ্নযোগে হাসান বসরি দেখতেছে আল্লাহর জান্নাতে ঘুরে আল্লাহর পেয়ারা তো আল্লাহর পেয়ারারা এরকম দেখে যে যা কল্পনা করে তাই দেখে সারাদিন বেরে কিরিতের কল্পনা করছ রাত্রেবেলায় কিরিত আলারে দেখছ এরা সারা দিন আল্লাহর কল্পনা করে জান্নাতের কল্পনা করে তো আল্লাহ মাঝে মাঝে দেখায় যে চিন্তা করিস না এই যে জাননাথ রেডি আছে দেখুন সুবাহান্লাহ আরো আসতে পারে এখন কলমের লেখা কাগজ প্রযোজনা প্রতিষ্ঠান এটার যেন কলম নয় বাবা যার তার কলমের লেখা কিন্তু দাম নয় কোরআনে হাকিমের একটা বরকতি সুরা সোরার নাম সুরাতুল কালাম এর প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুরাত করেছেন তার হাবিবের তহারা তার পবিত্রতা আর রেসালাতের বর্ণনা দিয়া আল্লাহ সোরায় কালাম নাজিল করেছেন যখন কাফেররা পয়াগম্বরকে গালি গালাস করেছে পাগল বলে গাল দিছে আল্লাহ তালা তার বন্ধুর শান বর্ণনা করেছেন যারা পাগল বলে পয়াকম্বর গালি দিয়েছে তাদের গালের জবাব সোরায় দিয়েছেন শ্রেষ্ঠ আখলাক যে আখলাখ আল্লাহ তালা তার দোস্তকে দান করেছেন ওই আখলাকের বর্ণনা সোরার মধ্যে আল্লাহ আল্লাহতালায় করেছেন সোরাটার নাম হল বাবা সৌরাতুল কালাম কলাম সুরার ভিতরে নবীজির শান বর্ণনা আছে রেসালতের বর্ণনা আছে মুহাম্মাদি মোহাম্মদী সাল্লি সাল্লামের রেসালতকে নবী আলামের রেসালতকে মানুষের কলিজার মধ্যে বদ্ধমূল করে দেওয়ার জন্য সুরায় কলাম আল্লাহ নাজির করছেন ওই সুরার প্রথম অংশ তেল করছি যে সুরায় নীজির রেসালাত নবীজির শান নবীজির তোহারাত এই সুর আলোচনাও কেউ যদি মহাব্বতের সাথে শোনে তাহলে নবীজির সাথে জান্নাতে চলে যেতে পারিজির মহাব্বতের দলিল হবে এটা কারণ নবীজির নাম নেওয়া তো এবার তাই না সালাম কেজসা তাজিরাইনে এবাদত হে সালাম সুপর কেজসা তাজাইনে এবারত হয়ে সালাম সুপর কেজে রহমত হিরমত হলাম সবরকে জা জীি রহমত হমত হলাম সর কিস পর যা ফা কর সাদত হে সালাম সর কে জিসে বগজ নমানি সকাওয় সালাম সর কিসে বরমানি আল্লাহর রসুলের আলোচনা এবাদত আল্লাহ তালা তার হাবিবের শান বর্ণনা করছেন সোরা কালামের মধ্যে আল্লাহর বন্ধুর রেশা আল্লাহের আলোচনা করেছেন যে আলোচনা করা এবাদত আল্লাহর রসুলের সাথে মোহাব্বতটাও এবাদত আল্লাহর রসুলের আলোচনা করা এবাদত আল্লাহর রসুলের মোহাব্বত এবাদত জান্নাত আর আল্লাহর রসুলের সাথে নফরাত আল্লাহর রসুলের সাথে আদাওয়াত জাহান্নাম সুরা কালাম এমন একটা সুরা যে সুরার মধ্যে আল্লাহ তার দোস্তের সান বর্ণনা করেছেন কেউ যদি আলোচনা শুনে তে পয়গম্বরের সাথে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিলে এই মোহাব্বতটা নবীদের মহাব্বতের দলিল হবে সুরাটার নাম সুরায় কালাম সুরার শুরুতে আল্লাহ কসম খাইছেন দুইটা কসম খাইছেন আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বহু কসম খেয়েছেন কিন্তু কসংখ্যায় আল্লাহ কোনো মানুষের পবিত্রতা বর্ণনা কোথাও করে নাই ক কোনো দিন বাবা আদমের পবিত্রতা আল্লাহ বর্ণনা করে নাই কসংখ্যায়া দুনিয়ার কোন পয়াগম্বরের পবিত্রতা আর আখলাখ আল্লাহ বর্ণনা করে নাই আল্লাহ তালা শুধু মাত্র একজন মানুষের চরিত্রের ব্যাপারে কসম খাইছেন একজন মানুষের চরিত্রের আলোচনা করার আগে কসম খায়া আল্লাহ তালা তার বন্ধুর চরিত্রের কথা বলেছেন তিনি হইলেন আপনার আমার নবী সরকার দোয়াল নবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহাম শুধুই মাত্র আল্লাহর দোস্ত আপনার আমার নবীর শান বর্ণনা করতে যায় আল্লাহ তালা কসম খায়া বর্ণনা করেছেন অমর নবীর উন্মত হইতে পেরে খুশি না ভেজা কোন নবীর ব্যাপারে কসম খায়া চরিত্রের কথা বলে বলেনি আপনারা আমার নবীর চরিত্র আল্লাহ তালা কসম খায়া বলছেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ এমন নবীর উন্মত হইতে পারছি আল্হামদুলিল্লাহ সুর শুরু আল্লাহ কসম করতেছেন তবে কসমের আগে একটা অক্ষর আছে নুন কোরআন শরীফের জায়গায় জায়গায় এমন অক্ষর আছে যেমন বাবা কোরআন খুলবেন তো দেখবেন প্রথম পাতায় সোরাতুল বাকার শুরুতে তিনটা অক্ষর আছে আলিফ্লাম মি অক্ষর হর ফুল আবার সোয়াই ইয়াসিন পড়বেন তো শুরুতে দুটো অক্ষর ইয়াসিন কোথাও আলিফলাম র কোথাও কোথাও কিন কোথাও আবার নুন কোথাও কপ কোথাও আবার সদ এমন অক্ষর দিয়ে দিয়ে সৌরার শুরু অক্ষর দিয়ে দিয়ে আল্লাহ তালা ছোড়া শুরু করেছেন এই অক্ষরগুলা কি কি অক্ষর অক্ষরগুলার ভেতরে হল আল্লাহ তালার গোপন তথ্য আল্লাহ তাল্লাহ তার দোস্তের সাথে কোরআন দিয়ে কথা কয় আল্লাহর সব কথা যদি বান্দায় বুঝে ফেলায় তাহলে বন্ধুত্বের মর্ম আর কি রয় এই ইশারা ইশারায় কোরআন দিয়া আল্লাহর দোস্তের সাথে আল্লাহ কথা কয় যেটা আশেকার মাস ওকেই বুঝবে দুনিয়ার আর কাউকে আল্লাহ তালা বুঝতে দিবেন না আল্লাহ রসুল বুঝবে এজন্যান্লাহ রাজিয়াল লিখুল্লিখিত কিছু গোপন রাজ থাকে আল্লাহ তালার লেখা কোরআন এর মধ্যে কিছু গোপন রাজ আছে যে গোপন রাজার তথ্য আল্লাহ তালা দুনিয়ার আর কারণে জানতে দেবেন না বুঝতে দিবেন না এটা বন্ধুই বুঝবে আর আল্লাহ তালা বুঝবে আশেকে বুঝবে আর মা বুঝবে ওই আয়াত আর ওই আয়াতে মোতা আর ওই আয়াত আর এই সারা গুলো হল হর গুলো মকত শুরুতে যে হরফ গুলা এগুলো আল্লাহ তালার গোপন রাজ গোপন রাজ সোবাহান্লাহ গোপন তথ্য হজরতে আয়সা সিদ্ধি আল্লাহ আলহা বলেন এই দুনিয়ার মানুষ সাবধান তোমরা আল্লাহ তালা নিয়ে গোপন জায়গায় আকল দিয়া বুদ্ধি দিয়া ঢুকার চেষ্টা আকল দিয়েছে না আল্লাহ তালা যে আকল দ্বারায় মঙ্গলে চলে যায় যে আকল দ্বারাই চাঁদে চলে যায় যে আকলের দ্বারা ইন্টারনেট বানায় যে আকলের দ্বারায় এই মিডিয়া আবিষ্কার করে যে আকলের দ্বারায় প্লে কত কিছু আকল দিয়ে বানায় ফেলতেছে সাবধান আকল দিয়ে সব জায়গায় ঢুকছ কিন্তু আকল দিয়া আল্লাহর গোপন জায়গায় ঢুকার চেষ্টা করে না কারণ আল্লাহ তাল্লাহ তোমাদের আকল আল্লাহর গোপন রাজ জানতে দেয় নাই আল্লাহ তালা আকল দিয়েছে আল্লাহ তালার মারে প্রতর্জন করার জন্য আল্লাহর পরিচয় অর্জন করার জন্য আল্লাহ আকল দিয়েছেন আল্লাহ মানুষকে আকল নামক দান করেছেন বাবা প্রত্যেকের আকুল আছে ইহুদি খ্রিস্টান নাচারদেরকেও আকল দিয়েছেন বৌদ্ধদেরকে আকল দিয়েছেন হিন্দুদেরকে আকল দিয়েছেন সকল মখলুকাতকে মানুষদেরকে আল্লাহ আকল দান করেছেন সকল মানুষকে আল্লাহ আকলের দান করেছেন আকল এমন একটা দামি একটা জিনিস এটার ব্যবহার যদি বান্দার না করে তাইলে এর কারণে বান্দাকে চিরস্থায়ী জাহান নামে আল্লাহ ফেলে দেবে যেমন দুনিয়াতে এমন বহু জমিন আছে যেখানে রসুল পাঠায় নাই এমন বহু জমিন আছে যেখানে দিনের দায় পৌঁছে নাই এমন বহু জমিন আছে যেখানে কোরআন এখনো পৌঁছে নাই এখনো কোরআনের দর্শ ওই জমিনে হয় না এমন বহু জায়গা আছে যে জায়গার ভিতরে দাওয়াত তবলিক যায় না যে জায়গার ভিতরে এমন তফসির মাহবিল হয় না যারা কোরআন চিনে না যারা রাসুল চিনেনা, ইসলাম চিনেনা। এমন জায়গাও আছে কিন্তু ওই জায়গায় যে মানুষগুলা জন্মাইতেছে আর ওই জায়গায় যে মানুষগুলা মারা যাইতেছে এদেরকেও কিন্তু হাসরের ময়দানে আসামি করে দাঁড় করানো হবে তারা বলবে ও জাহানের মালিক কোরআন পাই নাই কিতাব পাই নাই তবলিক জমাত আসে নাই আলিমামা আসে নাই হকানি পীর বুজুর্গ আসে নাই দাওয়াত পৌঁছে নাই রসল পৌঁছে নাই আমাদের কাছে কিল্লে যোগ মাওলা তুমি আমাকে জাহান নামে দিবা আমাকে কি মাফ করান যায় না আল্লাহ তালা জবাবে বলবেন বান্দা আমার নাই আমার কয়গম্বর যায় নাই অথবা দিন পাও নাই দায় যায় নাই ও বন্দা তোমাকে তো আমি আকল নামক দৌল উদ্যান করেছিলাম আমার আকল নামক দৌলটাও কি তোমার কাছে যায় নাই জাদিয়া দুনিয়ার সব চিনলা আকাশের উপরেও চিনলা জমিনের নিচেও চিনলা পানির তলেও ওই আকল দিয়া তুমি চলে গেলা ওই আকল খাটা কেন বান্দা আমার কদমে পড়ল না জবাবদাও এগুলা করার লেগে আকল দিছি আকল হল মার্ভত অর্জনের জন্য আকল দিয়েছি তবে এই আকল দিয়া সব জায়গায় আবার ঢুকা যেব না এ আকল আল্লাহ তাল আর গোপন জিনিস জানার জন্য না আল্লাহ আর মারেফতের জন্য এজন্য কিছু জায়গায় গোপন ওখানে হাত দেওয়া যায় না এজন্য তফসির করার সময় কখনো যদি সুর আর শুরুর এই অক্ষর সামনে আসা যায় তখন মুফাসিরা কয় আমরা জানি না এটার অর্থ আমরা বুঝি না তফ সির যখন হুজুরা পড়াইতে যায় অক্ষর গুলা আয়সা গেলে বলে আমিও জানি না যিনি তফসির বিশেষজ্ঞ আব্দুল্লাহনা আব্বাস রজিয়াল্লাহ আহ্বান আব্দুল্লাহনা আব্বাস রাজিয়াল্লাহান হু নবীর কাছে সবচেয়েতে তফসির বেশি যিনি বুঝেছেন তার সামনেও যখন এই অক্ষর গুলা আয়সা গেছে তিনিও বলতেছে আমি এই অক্ষরগুলোর অর্থ বুঝি না কয় তাহলে কে জানে আব্দুলও কয় আমি জানি না কেউ জানে না দুনিয়ার যত মুভস্থির বসে বসে তফ সির করবে এদের সামনেও যখন এসে যাবে এরাও বলে আমরা জানি না যারা এগুলোকে বের করতে যায় তারা ভুল পথে চলে যায় এজন্য বলা হয়েছে আহামাতের পিছনে পড়ো মোতা পিছনে পড়ো না ওলামা ওলামায় ভালো বুঝবেন যে আহকামাতের যেগুলো আছে ওইগুলার পিছনে পরে আমল করো মোতা আল্লাহ তাল গোপন রাজ ওখানে হাতাহাতি করার চেষ্টা করো না তাহলে সুরের শুরুতে একটা অক্ষর আছে বাবা অক্ষর অক্ষরটা হল নূ এরপরে আল্লাহ তালা কয়াল অমায়স করসম খাইলেন আল্লাহ আল্লাহের কথা বলবেন তাই আল্লাহ কসম খায়া বলতেছে তাই নাকি আল্লাহ আল্লাহর হাবিবের কথা কসম খায়া শক্ত করে বলতে চায় না মালিকের কথা কসম খায়া শক্ত করার দরকার নাই কালামুল কালামকে মূলকুল কালাম ওটা কসম সারা বললেও শক্ত কসমলা হইলেও শক্ত কসম সারা হইলেও শক্ত এটাকে মজবুত করার জন্য কসম খাওয়ার জরুরত নাই তাহলে কেন কসম খায় তবে ও তিন সান কসম খাইলে তাড়াতাড়ি গ্রহণ করে তাই কসম খায়া খায়া কথা বলে আল্লাহ তা আলাও তার হাবিবের কথা বলতে যায় দুইটা কসম খাইলেন ওয়াল কালাম ওয়াল কালাম অমায় কলমের কসম কলম যা আয়ত্তে নিয়েছে তার কসম মানে কলমের লেখার কসম কলমের কসম আর কলমের লেখার কসম কসমটা হইল কলমের কসম কলমের লেখার কসম কিসের কসম কলমের কসম কলমের লেখার কসম এই কলমের কসম আর কলমের লেখার কসম এই কসমটা আল্লাহ তালার কাছে যত দামি অত দামি কোনো কসম পুরা কোরআন শাহিফের ভিতরেও নাই এই কসমটা আল্লাহ সবচেয়ে দামি সুবাহ আল্লাহ জোরে বলেন জোরে বলেন সুবাহান্লাহ এই জন্যই দামি কসমটা দামি পয়ালেন সান বর্ণনা করতে যায় বলছেন দামি কসম কোরআনের কোথাও কোথাও আল্লাহ কসম করেছেন যেমন কুরোনাল্লা কসম করেছেন ও সূর্যের কসম আবার কোথাও কায় ওয়াল চাঁদের কসম কোন জায়গায় আবার বলে ও গোহা কসম ফজরের কসম আবার কোথাও বলে ও তিনের কসম ও জৈতুলের কসম কোথাও কায় আসর, আশ্রাল আসর কালের কসম কোথা বলে ওয়াল্লাইল রাত্রির কসম আবার জাগায় জাগায় আল্লাহ তালা কসম করে করে এরকম বলে কিন্তু ওই কোরআনের সব কসম আর অল কালাম অমায়াস্তরুন কলমের কসম কলমের লেখার কসম কোরআনের সব কসম একদিকে এই দুইটা কসমার একদিকে আল্লাহ তালার কাছে এই সব কসমের চেয়েতে কলমার কলমের লেখার কসমটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এটা আল্লাহ তাল্লাহার কাছে আলাদা দাম কলমের কসম খাইছে কলমটা আল্লাহ তাল্লার কাছে একটা দামি কলম আছে কলমটা দুনিয়ার মানুষ দেখেই নেই এমন একটা কলম আছে कारण मानुष कलम का देखते दे कमने दुनिया वही समय आल्ला बनाई नहीं पृथ्वी सृष्टिर पंचाश हजार बस आगे आल्ला एक कलम बना दुनिया सृष्टिर पंचाश हजार बस आगे कर् दुनिया सृष्टिर पंचाश हजार बस आगे कथा कैमने नबर माध्यमे पा गल रसूले आरबिर माध्यमे पाइल নবীজি তো এমন আলেম ছিলেন আল্লাহ রসুল আপনার আমার নবী এমন জ্ঞানী ছিলেন এমন এলেমলা ছিলেন যার কাছে পৃথিবীর সৃষ্টির আগের এলেম আছে জান্নাতের ভেতরের এলেম আছে সকল এলেম আউ্বালের এলেম আছে আখের এলেম আছে নবীলাম দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম কারণ এলেন দৌলক তাকে আল্লাহ বড় সুন্দর করে বলেছেন আল্লাহ শেখ আল্লাহ এলেমের মহাসাগরটাকে এক শত ভাগ করেছেন এক ভাগ করে নিরানব্বই ভাগ এলেম আল্লাহ তালা নিজের জন্য রেখেছেন আর এক ভাগ এলেন কে বাইর করে আয়না এই এক ভাগ এলেন কে আবার আল্লাহ তালা একশত ভাগ করেছেন এই একশো ভাগের নিরানব্বই ভাগ এলেন আল্লাহ দিয়ে আল্লাহ আর এক ভাগ এলেন তামী মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন তাইলে দুনিয়ার মধ্যে সবচেয়েতে বেশি এলেন ছিল আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লামের এই জন্যে পালান্নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সব এল আল্লাহ আমি পয়গম্বরে দান করেছে দুনিয়ার বানানোর আগের এলাম আছে নবী আছে এই জন্যে নবী আলহিম আরে মানুষের কাছে কি প্রথম কি বানাইছে তাই আছে কাছে আছে কি বানাইছে মানুষে কয় প্রথম বানাইছে হল রসুলের নূর এটা কয় মানুষ একটা জাল মানুষে ওয়াজ করে কয় রসুল কইছে নাকি কথা যে আল্লাহ তালা আমার নূর সবার আগে বানাইছে না রসুল কয় অন্য কথা সই হাদিস রসুল বলে না না আল্লাহ যখন আমার দুনিয়ার কোনো কিছু যখন আল্লাহ বানায় নাই ওই সময় আল্লাহ তালায় একটা কলম বানাইছে আল্লাহর প্রথম সৃষ্টি হলো একটা কলম নবীমা কালাম তবে ওই কলম কলমেয় তোমার হাতের কলমের মতো কলম না ওই কলমটা আজব একটা কলম ওই কলমের ভেতরেও কালি আছে দুনিয়ার কলমেও কালী আছে কিন্তু দুনিয়ার কলম আর একজনে ধৈরা লিখতে হয় আর ওই কলমটা এমন একটা কলম যেটা আর ধইরা লেখা লাগতো না কলমটা একা একাই লিখতে থাকত লেখালেখি করত এটা আবার কলমটা আল্লাহর সাথে কথা বলতো আল্লাহ একবার করে বলেন আল্লাহ কলমটা আল্লাহ সাথে কথা বলতো কলমরে রে বলে ও কলম উক্তব নদিসে পা কে বলতেছে রসুল বলে আল্লাহ কলমেরে বলেছে কলম তুমি লেখো কলম আল্লাহর সাথে কথা কয় কলম কয় মা যা আক্তব আল্লাহ গো আমি কি লেখবো তুমি কয় বলে দাও মৌলা বলে দাও আল্লাখলুকাতের তকদিল লেখে ফেল মহাতিস হজরতলা বলেন ওই কলমে তকদিল লেখা আরম্ভ করে দিল ওই কলমে আদমের তকদিল লেখল নৌের তকদিল লেখলো। ইব্রাহিমের তকদিল লিখলো ইসমাইল ইসহাক ইয়াকবের তকদিল লেখল সকল পয়গম্বরের তকদিল লিখলো মোসাহারুনের তকদিল লেখলো আলাই হিমুসালাম সকল পয়গম্বর আলাই হিমুসালামের তকদিল লিখলো শুধু কি তাই মুফাসির কয় এ আসমানেরও তকদিল লেখল জমিনেরও তকদিল লেখলো আকাশের তকদিল লেখলো सूर्यर तकदिलेखो चंद्रकद लेखल गाचर तकदिलेखो मसर तकदिलेखो जमीन की जमीन तकदिलिखल जमीन जमीन जगार की बहुत ले लिखलो जमीर को फसल है तालो एभवे एक पिपिलिकार तकदिर से लिखे फिलल जासु आकल किस तकदिल लिखलो चाँ तो लेखल चाँद जीवने कयार उठबे आकाशी कर्धे आलोकित अवस्था उठबित अवस्था उठब कयार अंधकार देखा जा सूर् कयार उदय कयारिभा जा कत सद दिया सूर्य उदय सूर्य जीवने कयार ग्रहण लागे चाँद जीवन कयार ग्रहण लागे िकार जन्म मृत्यु जगह कलमे एगो सारे नाई सकल मख लोकत दिल लिखे सकल मानुषे तक दिल लिखे आपनारक दिल लिखे आपनारक दिल वही कलमे लिखे से ও কলমে তবরাত লেখেছে ওই কলমে জাবুর লিখেছে ওই কলমে ইঞ্জিল লিখেছে ওই কলমে কোরআন লেখেছে ওই কলমে এক সুখাম সাহেব লিখেছে সকল কিছু কলমে লিখেছে সকল তকদিল লেখাও শেষ আল্লাহর কদরত কলমের কালী শুকা গেছে কলম শেষ জাফাল কালাম তকদিরও শেষ কলম শেষ সমান সমান হয়ে গেছে গাছ ওই কলমটা দুনিয়ার মানুষ দেখেই নাই ওইটা একটা কলম এই যে কলমের যে জিনিসগুলা লেখল ওই কলমটা কিন্তু আল্লাহর কাছে একটা দামি কলম কলমের যে জিনিসগুলা লেখল এই কলমের লেখা পাল্টান যাবে না বেটা দুনিয়ার কলম দিয়া লেখা দুনিয়ার লেখা এখনই পুরায় দেওয়া যায় দুনিয়ার কলমের লেখার উপরে ফ্লুইড মারা যায় দুনিয়ার কলমের লেখা ওলো পোকা দেওয়া খাওয়ান যায় কিন্তু ওই কলম দিয়া আল্লাহ যে তকদির গুলা লেখছে এর একটা অক্ষর আর পরিবর্তন হবে না এগুলো যেভাবে লেখেছে ওভাবে থাকবে তকদির যার যেভাবে লেখেছিল ফুজে ওভাবে থাকবে এই কলমের লেখাটা তাহলে পাওয়ারফুল লেখা দামি লেখা কারণ এটার মধ্যে দামি কিতাব আছে দামি আখলা কাছে এ কলম দিয়া তৌরাজ্য বরিনের উপরণ সব লেখা হয়েছে সব লেখাগুলা গেলেও মাহফুজে সংরক্ষণ করা হয়েছে এই লেখাগুলোর অনেক দাম তাই আল্লাহ কলমের কসম খাইতেছেন কলমের লেখার কসম খাইতেছেন আল্লাহ তালা দামি দুইটা জিনিসের কসম খায়া আল্লাহ তালায় কয়ে মা আন্তা বিনিয়মাতি রব্বিকা বীর আল্লাহ ওই কলম তোমার এবং সেই লেখাগুলোর কসম খাইছেন নবীদের কাছে কলম দিয়েছেন ওই কলমেরও কসম খাইছেন কারণ মানুষ আখ বনার জন্য লোহে মাহফুজের এলম দরকার তাই যুগে যুগে লোভে মাহফুজ থেকেই আখলাখ মানুষ বানানোর অনেক দাম এলে যে কলম দিয়ে লেখা হবে কলমেরও অনেক দাম একটা কথা মনে রাখতে হবে আখলাখ সুশীল সমাজ গঠন করার জন্য দুনিয়ার শিক্ষা দুনিয়ার কলম দুনিয়ার কলমের লেখার দ্বারায় আখ লাখ পাল্টানো সম্ভব নয় আখ বানানোর জন্য উত্তম চরিত্র জাতিকে উপহার দেওয়ার জন্য লৌহে মাহবুজে লেখা করান ওই আল্লাহ সেই দামি কলম দিয়ে লেখা করান আর এলেমে আখলাখ যদি জমিনে ফিট করা যায় তাইলে এই আখলাখ হবে না কারণ দুনিয়ার জ্ঞান দিয়া উলম্ব বানানো যাইতে পারে মানুষকে হলুকে আজিম উপহার দেওয়া যাবে না দুনিয়ার জ্ঞানের দ্বারায় মানুষের কাপড় খুলে নেওয়া যাবে দুনিয়ার জ্ঞান দিয়া নগ্নতা ব্যয় আপনার তালিম দেওয়া যাবে কিন্তু আসমানের এলিম যদি মানুষের ভিতরে ফলায় দেওয়া হয় মানুষ যদি এটাকে গ্রহণ করে না। তখন মানুষটা আখ লাখ তাহলে তার বন্ধুর আখলাকের আলোচনা করবেন তাই ওই এলেমের কসমো খাইতেছেন এলেমের কলমের কসমো খাইতেছেন এটাও হইতে পারে দুনিয়ার কলমেরই কসম খেয়েছেন দুনিয়ার কলমের লেখার কসম খেয়েছেন কিন্তু বাবা মনে রাখো এই কলমটা কিন্তু আবার তসলিমার রাতের কলম না এই কলমটা শামসুর রহমানের হাতের কলম না এই কলমটা সালমান রুদ্দের হাতের কলম না নাস্তিকদের হাতে যে কলম থাকে ওই কলম না কিন্তু এই কলমটা হল এলেমার হেকমতের কলম এই কলমটা হলো এলেম লেখার কলম কোরআন লেখার কলম হাদিস লেখার কলম এই কলমটা অনেক দামি এই জন্য মাদ্রাসায় যখন ছাত্ররা ভর্তি হয় তখন আসাতে যায় কেরাম বিরাউ করে বাবা ভালো করে কলম দিয়ে লেখা ছড়া করো কারণ তোমাদের কলমের দাম আল্লাহর কাছে অনেক বেশি ও ছাত্র তোমার হাতে যে কলমটা রয়েছে ওই কলমের কালি আল্লাহ তালার কাছে শহীদ শহীদ বান্দার শাহাদের যে তাজা খুন যুদ্ধের ময়দানের ও তাজা খুনের চাইতে আল্লাহ তালার কাছে হাতের কলমের কালির দাম অনেক বেশি দামি শুন কলম অনেক দামি কিন্তু ওই কলমটা হবে এলিমের কলম হেকমতের কলম যে কলমটার কথা আল্লাহ তালা কুরহানের শুরু ভাগেই একেবারে যখন কোরআন জ করেন তখন বলতেছে আল্লাহ লোহে মাহফুজের দুনিয়ায় পাঠাইতেছে তার দোস্তের কাছে কোরআন নাজিল করতেছেন তার বন্ধুর কলবে। কেন মক্কার লোকদের আখলাখ পাল্টানো মক্কার লোক সব আবজে হেলা বলাম ওতবার মতো সব আল্লাহর দুশ্মন হয়ে গেছে গা সব মূর্তি বোঝা আরম্ভ করেছে মত পানে অভ্যস্ত হয়ে গেছে বিচার করা আরম্ভ করেছে অপরাধার পাপ এবার মানুষগুলো বদ আখ লাখের হয়ে গেছে গা এই মানুষগুলার মধ্যে আখ লাখ দিতে হবে কিভাবে আখলাক ফিরাইবেন কয়ে আখ লাখওয়ালা মানুষ বানানোর জন্য আল্লাহ জিব্রাইন রে কয় জিব্রাইন রে যা লৌহে মাহবুজের ওই শ্রেষ্ঠ এলিম তা আমার বন্ধুর কাছে নিয়ে যা নিয়া মানুষের আখ লাখ পাল্টানোর জন্য জান্নাতি আখ মানুষ বানাইবার জন্য এ কোরআনটা তুই আমার বন্ধুর কাছে আমার বন্ধুর কাছে কোরআন আমার পক্ষ থেকে দেওয়া আয় আমার এ কোরআন যখন সবাই আমল করবে সবাই আখ লাখ বলা হয়ে যাবে এটা একটা এলিম এটা একটা নূর যা পড়াশোনার গুরুত্ব এলেমের গুরুত্ব হজরতে জিব্রাহিল কে হেরা পর্বতের গুহায় পাঠায় দিলেন হজরতে জিব্রাহল আমিন হেরা পর্বতের গুহায় চলে আসলেন রসুল আরাবির কাছে আসলেন আইশা হজরতে জিব্রাহল এবার আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো গুলো পরা শোনাইতেছে বন্ধু পাঠাইছে তার দোস্তের কাছে যে কোরআন ওই কোরআনের প্রথম আয়াতগুলোর গুলোর মধ্যে একটা কলমের কথা আছে বাবা ওই কলমটা হল আল্লাহ কাছে একটা দামি কলম যে কলম দিয়া কোরআন হাদিস লেখা হয় ওই কলম ওটা আল্লাহ তাল্লাহার কাছে অনেক দামি কলম আল্লাহ তার বন্ধুর কাছে পাঠা দিলেন সুরা আলাদের ওই আয়াত গুলা কলমের কথা আল্লাহ তালা বললেন আল্লাহ রসুল ওরকম একটা কলম সাহাবিদের হাতে তুলে দিছিলেন আল্লাহর রসুল আল্লাহ যে কলমের কথা কোরআনের শুরুতে বলেছে ওইরকম একটা কলম আল্লাহর রসুল আবু হার হাতে তুলে দিয়েছিলেন হাদিস লেখার জন্য ওইরকম একটা দামি কলম হজরতে আব্দুল নাইবনে আব্বাসের হাতে তুলে দিয়েছিলেন তফসিল লেখার জন্য একটা দামি কলম আব্দুল মাসুদের হাতে তুলে দিয়েছিলেন ঠেকা শাস্ত্র লেখার জন্যে ওইরকম একটা দামি কলম পর্যায়ক্রমে হজরত ইমামে আজম আবু হানিফার হাতে এসেছে হজরতে ইমামে মালিক যে কলমের দ্বারায় লেখালেখি করেছে হজরতে আহমদ বিন হাম্বাল হজরতে ইমাম সাহাফি যে কলমের দ্বারায় লেখালেখি করেছে যেই কলমের দ্বারায় ইমাম বুখারী বুখারি শরীফ লেখছে যেই কলমের দ্বারায় ইমাম মুসলিম মুসলিম শরীফ সংকলন করেছে যেই কলমের দ্বারায় ইমাম তিরমিজি শরীফ লেখেছে যে কলমের দ্বারাই সহকারে অসংখ্য অগণিত মুজিহিদ তুলাম যারা মুজিৎ মতলব ছিলেন তারা যে লেখালেখি গুলা কুরআন হাদিসের গবেষণাগুলা যে কলমের দ্বারায় করেছে বাবা এই কলমটার কিন্তু আল্লাহর কাছে অনেক দাম কারণ এই কলম যদিন থাকবে আসমান ততদিন আল্লাহ রাখবে এ কলম যেদিন থাকবে না এ কলমের লেখা শরীয় যেদিন দুনিয়ায় তালাশ করে পাওয়া যাবে না সাজ সজ্জিত এমন দুনিয়া আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য আর রাখবে না বলবে ইসরাফির দুনিয়ার হায়াত শেষ তুমি বাসি বাজায় যাও দুনিয়া হালা করে যাও ওই যে কলম হাতে এসেছে ওই কলমটাই আব্দুল আজিজ মহাদ্দেশে দেহালির কাছে এসেছে ওই কলমটাই পর্যায়ক্রমে দারুম দেহ বন্দির আসনান তবির হাতে এসেছে ওই কলমটাই हमत कलमी पर्यक्रमेजुर्गे कलमी महमुदुलौबंदिर हाथ कलमीन अहमद मदानी हाथी आससेम एक कलमी दाव लीगर जिन प्रतिष्ठाता इलिया रहमतुल्ला हाथी एसकम एक कलमी शेखुल नदी जकार रहमतुल्ला হাতে এসেছে ওরকম একটা কোন বাংলার হাফিজি হুজুরের হাতে এসেছে ওরকম একটা কলমী ওরকম একটা কলমী শামসুল হক ফরিদপুরের হাতে এসেছে যেরকম কলম আবু হাতে নদী দিয়েছিল যেরকম কলম ওই ইবনে আব্বাসের হাতে দিয়েছিল একটা কলমী শামসুল হক ফরিদপুরের হাতে এসেছে ওরকম একটা কলমী শেখুল হাদি সাল্লামা আজিজুল হকের হাতে এসেছে যে হাতের দ্বারায় বুখারি শরীরের মঙ্গলবান হয়েছে ওরকম একটা কলমী আকাবির ওরকম একটা কলমে ওরকম একটা কলম কবি মাদ্রাসা সহকারে আলে মোলামা সহকারে তাদের কাছে যে কলমটা আছে কোরআন লেখার কলম হাদিস লেখার কলম এই কলমটা আল্লাহর কাছে কিন্তু অনেক অনেকদ এই কলম যদ্দিন থাকবে এ কলমের লেখার উপরে ইনসান যখন চলবে ইনসান গুলা সাহায্যে আজিম্বরের যোগ্য উম্মত হয়ে যাবে অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু এই কলমটাকে কাফের মসিকা মিটাই দিতে চায় মাদ্রাসায় কলম আছে কালি আছে तब ये एमन कलम एम काली एटा जदि जमीन मानुषर पहुंच जाए तुस्टी ए कारण ख्रिस्टाना करा नजर रखे इहुदीरा करा नजर रखे मन करें शुदू तलम ये कलम काले और मुसलमान दे সবাই ভয় পায় যারা বেহায়াপনা চালু করতে চায় এরা ভয় পায় এরা আস্তে আস্তে এই জন্যে স্কুল কলেজে যতটুকুন ছিল এগুলোকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে মানে একটা প্রাইমারি শিক্ষা অর্জন করে ছেলে কিছু কলমের কালি ছিল যার দ্বারা আল্লাহ শিখা যায় যার দ্বারায় নবী চিনা যায় যার দ্বারায় সুরা ভাত করা যায় এটাও বের করে দিতেছে কারণ কি কারণ হল এগুলো যে আখলাখ বানায় ফেলবে এইসলমানদের তাদের ভিতরে যদি এসে যায় তাদের দিয়ে সন্ত্রাস পালন করাইতে পারবে না এ কারণে এই কলমকে বন্ধ করার এক চক্রান্তই হুদি খ্রিস্টান করতেছে এজন্য আল্লাহ তালা হইতে পারে সরিও তার এলেম হেকমতের কলমের কসম করা কথা বলতেছে কলমের লেখার কসম করা আল্লাহ কথা বলতেছে আল্লাহ দুইটা কসম খায়া বলতেছে ও বন্ধু কাফের মুর্শিগ্রায় আপনাকে পাগল কয় আমি আল্লাহ কসম খায়া বলতেছি আপনি পাগল নয় মা মাঝি মা আমার নিয়ামতে আপনি পাগল না আমি আল্লাহ আপনি নন পাগল আপনি আমার সব আমি আপনারে দান করেছি মুফাসিরা বলে কি কি নিয়ামত দিছে কয় সৌন্দর্যের নিয়ামত তাও পুরোটা দিছে এর চেয়েতে সুন্দর মানুষ দুনিয়ায় আর আল্লাহ বানায় নাই এলমের নিয়ামত দিছে যত ইলেম আল্লাহ এ বন্ধুরে দান করেছে আর কাউকে দেয় নাই নিয়ামত মজা দিয়েছে দিয়েছে দুনিয়ার আর কাউকে দেয় নাই আর কোনো কে দেয় নাই নবী সালামকে যে নিয়ামত দিয়েছে দুনিয়ার আর কাউকে এমন নিয়ামত দেয় নাই কয় বন্ধু আপনি তো আমার নিয়ামত পাইছেন আপনি পাগল নন ওরা কয় পাগল আমি আল্লাহ বলতেছি আপনি নিয়ামত আলা আল্লাহ নিজে কসম জবাব দিতেছে। আবার আল্লাহ তার বন্ধুরে বলতেছে বন্ধু ইন্মাম ওরা আপনারে গালি গালাজ করতেছে এর বেঈসা প্রতিদান আমি আপনার লেগে রেডি করে রাখছি रसुलर आदर्शे एकदल मानस चल जा सन्नत के भलोबाजे जर का मस्जिद प्रथम कतार प्रिय जर का शेष रात्रि वैठे सिक्री का प्रिय পাগরি মাথা দিয়া আল্লাহ আল্লাহর নামের জিকিরে চলা ধরা যাদের কাছে সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করা তাদের কাছে প্রিয় হবে সন্নতের আমল তাদের কাছে প্রিয় কাজ হবে মানুষের দারে দাঁড়িয়ে দেয় দিনের কথা বলা তাদের কাছে উত্তম কাজ হবে তারা আল্লাহ আল্লাহর রসুলের পথে চলবে দলটা আল্লাহর রসুলকে গালি দিয়েছিল ওই দলের রক্তের সাপ তে পর্যন্ত কিছু দুশ্মনদের গায়ে পড়ে যাবে যারা ভালো মানুষগুলাতে পাগল বেঁধে থাকবে যারা নেকর তাদেরকে দুর্বল বলতে থাকবে পাগল বেলা গালি দিতে থাকবে আমাদের মুরব্বীরা বলেন যারা কামত পর্যন্ত বান্দাদেরকে গালিগালাজ করবে ওই মানুষগুলার গায়ে আসলে আবু জেহালের রক্তের সাপ করে গেছে এর লেগে গালি করবে আবু রক্তের সাপ করছে আর একই কথা হইল দিল ও যদি যারা গালি খাবে আপনারা যারা দিনের কাজ করেন যেমন কিছু আছে বুদ্ধিজীব এরা পাশ দিয়ে যায় আর কয় আর কাম পায় না এনে শীতের ভিতরে বয়ে দিয়েছে পাগল। বলতে বলতে যায় যদি এরকম গালি দেয় আর কাজ পায় না এটা করে সেটা করে কাকে বলা হয় আল্লাহর রসুল কোথাও বসে থাকলে ডান দিগে বাম দিগে মাসিরতা সাহার এক মাস গোড়া দৌড়ের রাস্তা ডানে বামের সামনে পিছনে আল্লাহর রসুলের উপস্থিতির একটা প্রভাব পড়ে থাকত আল্লাহর রসুলের উপস্থিতির একটা ভয়ে মানুষের কলিজার মধ্যে থাকত ঠিক তেমন করে এই নিয়ামতটা আল্লাহ তাতে মুসলিমাকেও দান করেছেন ও যুবক ভাই তুমি কলেজে পড়তে পারো কিন্তু তোমার মুখে কিন্তু কালেমার আওয়াজ আছে তুমি স্কুলে পড়তে পারো তোমার মুখে কিন্তু কালেমা আছে এই কালেমার একটা প্রভাব আছে মুসলমানের কলিজার ইমানের একটা প্রভাব আছে এটা নিয়াম এই নিয়ামত যাদের দেয়া হয়েছে তারা পাগল না ইমানের নিয়ামত যারা পায় না ওরাই আসলে পাগল আল্লাহ তালা কয় বোঝা যাইব ময়ূরা বুঝতে পারবি ফাঁসা তো বসে রো না এরা পাগল না তোরা পাগল ময়রা গেলে ই বোঝা যাবে আমার হাবিব পাগল নাকি আবু যেহেল তুই পাগল ময়রা ল একাই টের পায়া যাবি কি পাগল টের পায়া যাবি কারণ নিয়ামত দেওয়া হয়েছে নিয়ামতলার কি পাগল হয় নাকি আল্লাহ রসুলকে নিয়ামত দেওয়া হয়েছে সে কি পাগল নাকি মুসলমান মৌমিনকেও নিয়ামত দেওয়া হয়েছে তারাও পাগল না যেমন ও কালেমা তোমার পুলিশের মধ্যে ইমানের দৌলত আছে এর একটা ভয় কাফেরদের ভিতরে আছে এই যে একটা ভয় এটা রব এটা নিয়ামত যেমন আল্লাহর রসুল বলে আল্লা আল্লাহ মসজিদ বানায় আপনার আমার জন্য নিয়ামত জমিনের যেখানে দাঁড়ায় দুই রা নামাজ করবেন ওই জায়গায় আল্লাহ তালা আপনার সাথে দিদার করবেন নিয়ামত গণিমতের মাল হালাল করেছে নিয়ামত সাফা দান করেছে আল্লাহর নিয়ামত आल्ला रसुलल्ला साफाते कोबरा दीरा कह पागल आल्लास साफाते कोबरार नियम दानी कगल जत साफा करतना दर्जा तुलबी पागल नानी साफालाबा शुदू की रसुल के साफ देा এই উন্মতের আলেমদেরকেও আল্লাহ সাফাত দিয়েছে হাফেজে সাফাত দিয়েছে সাফাত করে করে পিতামাতাকে জাননাতে নিতে পারবে নিয়ামত আলেমা নিয়ামত সুহাদা নিয়ামত এত সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছে मत आसुलत वही नियमत वा असाला भेतर आसे नैक्टर भेतर आसे तसुल के जरा पागल बोलो आल्ला कह मा अंता रब्बे का ठीक क्या पंत আল্লাহর রসুলের ওরা সাথের নেমত যারা পেয়েছে এদেরকেও এক শ্রেণীর লোকেরা গালি দিবে আল্লাহ তাদের ব্যাপারেও বলে না আমার বন্ধু পাগল না বন্ধুর অনুসারীরাও পাগল না খুব তাড়াতাড়ি বুঝবা কে পাগল যারা গালি দাও খুব তাড়াতাড়ি ট্যার পাইবা কে পাগল কে বন্ধু আপনি পাগল নন আপনারা আমি কি দান করেছি আপনাকে আমি চরিত্র দান করেছি নিশ্চয়ের অধিকারী আপনাকে চরিত্র সর্বোত্তম চরিত্র দান করেছি খোলকে আজিম দান করেছি আল্লাহর রসুলকে খুলুকে আজিম দেওয়া হয়েছে খোলুকে আজিম কাকে বলে বাবা খোলুক তিন প্রকার খোলকে হাসান খোলুকে করিম খোলকে আজিম খোলোকে হাসান খোলোকে করিম খোলোকে আজিম হাসান হইল কেউ যদি কোন আঘাত করে তাহলে ইনসাফ করে তার বদলা দিয়ে দেয় কই করে তো বুড়াই এসে জবাব দে একজন মানুষের ভিতরে ইনসাফ আছে এত বেশি যে কেউ যদি তাকে একটা ঘুষি দেয় তাহলে সে আর একটা ঘুষি দিয়ে দেয় জুলুম করে না দুই ঘুষি দেয় না একটাই দেয় কেউ যদি তার এক চোখে আঘাত করে সে এক চোখে আঘাত করে দেয়। দেয়াফ আছে তাই খুলুকে হাসান আর একটা হল হুলুকে করিম কয়ে আঘাত পাইছে পাল্টা জবাব দেয় না সবর করে কুকুরের কাজ কুকুরও করেছে কামর দিয়েছে পায় কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায় সে আঘাত করেছে তাই বলে আমি আঘাত করব না আমি সাবর করলাম যে এই যে লোকটা সবর করে এটা হলো হল হলোকেলোকে আজিম কয় শুধু সবর করে না কেউ যদি আঘাত করে তাহলে তার উপকার করা আরম্ভ করে দেয় আঘাত পাওয়ার পরও উপকার করা আরম্ভ করে দেয় যে চরিত্রটা এই চরিত্রটার নাম হলো খোলকে আজিম নবী সালাম এমন খোলকে আজিমওয়ালা পয়াগম্বর ছিল কি কেউ আঘাত করতেছে সালামের গোলার মধ্যে ভুরি চাপা দিতেছে উটার ভুরি নবী আলহালাতাম থেকে উঠা খাবার ঘর ধৈরা গিলাপ ধৈরা তার জন্য দোয়া করতেছে নবী আলহিসামের জন্য রাস্তায় কাটা পইতে রাখতেছে আল্লাহর রসুল একদিন কাটা না পায়া চিন্তা করতেছে আহারে প্রতিদিন কাটা পাইতাম পায়ে কাটা বিনত আজকে দেখি কাটা বিনে না তাহলে কাটা গাইতে ওই লোকটা বনে হয় অসুস্থ যাই ওই বৃদ্ধারে একটু দেখা আসে তার একটু শুশ্রূষা করে আসে এটা হলো হলুকে আজিম কাটা পুইতে রাখে তারপরও কাটার দিগে নজর নাই নজর আছে যে কাটা পোতে তার দিকে তার উপকার করতে আগায় যায় কয়েক যায় জানি এটা হল হলুকে আজিম মক্কার লোকেরা রসুলকে মক্কার থেকে হিজরত করতে বাধ্য করল আমার কোনো অভিযোগ নাই আল্লাহর রসুল কাবাঘরের চাবি চায় বয় দে কাবাঘরের চাবিটা একটু দে আমি দৈরাকাত নামাজ কাবাঘরের ভিতরে ঢুইকা পয়রা মালিকের সাথে একটু কথোপকথন করি চাবি না দিয়ে কয় না দিলাম না চলে যাওয়া দেওয়া হবে না চাবি নেতাদের নিষেধাজে চাবি দেওয়া যাবে না আল্লাহ মদিনার থেকে আল্লাহর রসুল এক পর্যায়ে মক্কা বিজয় করছেন মক্কা নগরীর আধিপত্য পয়গম্বরের হাতে চলে আসছে মক্কার প্রেসিডেন্ট এখন পয়গম্বর হয়ে গেছে চাবিটা ডাক দিয়ে নিয়া চাবিটা হাতে নিয়া পয় গম্বর বলে তোমার কাছে আমি চাবি চাইছিলাম তুমি আমার চাবি দাও নাই কিন্তু আমি পয়াকম্বর চাবিটা এখন ইচ্ছা করলে আমার কাছে রাখতে পারি আমি নিজের কাছে চাবি রাখলাম না যাও যাও এ চাবির মালিকানাটা আমি তোমাকে বানাই দিলাম এক দুই দিনের জন্য নয় যতদিন বাঁচে থাকবা তদিন কাবাঘরের চাবি তুমি রাখবা তোমার পরে তোমার বংশের লোকদের মধ্যে কামত পর্যন্ত এ বাইতুল্লাহ আর চাবি থাকবে আমি ওখ লোকে আজিমালা পয়াকম্বর চাবি ছিনাইতে আসি নাই চাবির মালিক বানাই চাইছি সারা জীবন ভর আবু রসুলের বিরোধিতা করল রসুল কি বলতেছে এই আবু সুফিয়ান এই যে নেতা আছে আবু সুফিয়ান যে কাফির আবু সুফিয়ানের ঘরে ঢুইকা পড়বে সে আমিন মন্দা খালাফিদারি আবি সুফিয়ান আমিন আবু সভিয়ানের গড়ে যে বিকে যায় তাকে গ্রেফতার করা হবে না তারে মারামারি করা হবে না তারে সাজা দেওয়া হবে না তার গরদান নামানো হবে না তার উপরে আঘাত করা হবে না তাহলে করে। রে এমন উপকার করে দুশ্মন উপরে উঠা দেয় যে আঘাত দেয় তাকে আঘাত না দিয়ে তার উপকার করে এমন একটা আখলা এই আখলাকটার নাম হলো লোকে আজে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা এমন খুলুকে আজিম দিয়ে জমি পাঠাইছে এই খুলুকে আজিম কিভাবে আনবে খুলুকে আজিম ইলিমের মাধ্যমে আসবে খুলুকে আজিম অর্জন করতে হইলে ওই যে কলমের কসম খেয়েছেন এবং কলমের লেখার কসম খেয়েছেন কোরআন লেখার কলমের কসম খাইছেন কোরআনের কসম খাইছেন ইলিমের কসম খাইছেন ওই ইলিমের মাধ্যমে হলুকে আজিম আসবে এই জাতিকে যদি খুলুকে আজিম পৌঁছাইতে হয় জাতিকে যদি আখলা কালা বানাইতে হয় আবারকে সকলের ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে ঠিক কিনা বলেন আরো ধরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ধরে বলেন সকলের ঘরে ঘরে টেলিভিশন ঢুকে গেছে কিন্তু ইলিম নাই কোরআন পড়ার লোক নাই সকলের ঘরে ঘরে ইন্টারনেট ঢুকে গেছে কম্পিউটার ঢুকে গেছে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতের লোক নাই यने घर मध्य गुनागार संख्या बहरे गे ठीक कल गुनागार संख्या बहरे गे मुरब्बी मुरब्बी के बोले आखलाख शिकार करी का आखलाक अभी तेमने अर्जन करते मुरब्बीए कह आखलाख हल सुन्नत सन्नतर ओपर अमल करांभ कर दाओ आखलासा जा घरे घरेन्नत ढुकए दाओ ঘরে ঘরে সুন্ন ঢুকায় দাও তাহলে আখ যাবে। ঘরে ঘরে কাফের মসজিদের রীতিনীতি ঢুকে গেছে গা লাল রীতি ঢুকে গেছে গা খ্রিস্টানদের রীতিনীতি ঢুকে গেছে গা এ কারণে ঘর থেকে আস্তে আস্তে আখলাক লাখ নেমে যেতেছে সমাজ থেকে আখলাক হারায়া যেতেছে দুশ্চরিত্র মানুষের সংখ্যা বাইরে যেতেছে পাবিষ্টের সংখ্যা বেড়ে যেতেছে আবার যদি আবেদ বাড়াইতে হয় আল্লাহর গোলাম যদি আবার বাড়াইতে হয় আবার যদি আল্লাহর গোলাম হতে হয় তাহলে আবার সন্ন্যতের রাস্তায় ফিরাস হতো আখলাক ওয়ালা মুসলমান পয়দা হয়ে যাবে আর এই আখলাক নবীর সন্ন্যক আর রসুলের রেখে যাওয়া ইলিম এইটা মাদ্রাসায় আছে আমার আজকের কথার খোলাসা যেটা ছিল সেটা হলো এই আল্লাহ তালা তার হাবিবের আখলাখের কথা কসম খায়া বলছেন আর এই আখলা কসম আল্লাহ এলেমের এবং কলমের কসম করছেন কলমের লেখার কসম করেছেন এই আখলাখ যদি জমিনে আবার ফিরে আনতে হয় তাহলে আল্লাহ তালার এলেম আল্লাহ তালার কলম ঘরে ঘরে আবার পৌঁছায় দিতে হবে বোঝেন না কথাটা এটা হল আজকের আলোচনার খোলাশা তবেই আখলাক পরিবর্তন হবে মুসলমানদের মধ্যে আফলাখ না থাকার কারণেই আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন আজাব আর গজব আসতেছে আল্লাহ তালা আমাদেরকে আফলাখ গঠনের মেহনত করা তো অধিক সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন আরো জোরে বলেন মূল্য আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং হেফাজতের কর্মী হিসাবে আমাদেরকে কাজ করার দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন সবাই এখান থেকে একসাথে যাব ইনশাআল্লাহ সবাই ভার করেন আলহামদুলিল্লাহ والسلام على سيد الأنبیاء محمد وعلى أجمعین. سبحان গুণ জুড়ছি আমরা খুমা তুমি বান্দাছে বন্দিগি নাই শেষ করেছি জেন্দেগি আখে রাতের বিচার দিনে এ পাপ এদিন উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাফ করে দাও মাফ করে দাও গুণাহত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাবুল আল মাদ্রাসার বার্ষিক মাহফিল আটটা বাচ্চাকে পাগলি দেওয়া হয়েছে রাব্বুল আলামিন তোমার বান্দরা প্রাণ খুলে কথা শুনেছে আর গুনার দিকে আমরা চলব না আর এবার সার বোনা ভিক্ষুকের মতো তোমার কাছে দুইটা হাত বাড়ায় ধরেছি আল্লাহ মেহরবানি করে আমাদের সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ কার আশা ব্যথা সব তুমি জানো সবার মনের নেক আশা তুমি পুরা করে দাও বেপানাকে পানা দাও বে রুজিকে রুজি দান করো আল্লাহ অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও কারী জীবনের এমন কোন মুনাজাত বাদ দিই নাই যে মোনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলিনি অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে আল্লাহ মেহের বাণি করে যাদের মা বাবা অন্ধকার কবরে তাদের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের না তে টুকরা বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা হায়াত বানায় দাও বেশি বেশি খ্যাত মত করতে পারে তো বেগদান করো জানি না কোন দোকানের কাপ আমাদের জন্য রেডি হয়ে গেছে। জানি না কোন শপের বাস আমাদের জন্য পেকে গেছে। কখন জানি মসজিদের কোন আর দরজায় আইসে দাঁড়ায় যায় আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তুমি তোমার পেয়ারা বান্ধার খাতায় উঠা দিও আমাদের সালাম। তোমার বন্ধুরা দান করো সন্ন্যতের আমল দান করো যদ্দিন বাঁচায় রাখো সন্ন্যতের উপরে বাঁচায় রাখো একটা জার্রা পরিমাণ খেলাফে সন্নত আমল আমাদের দিয়ে তুমি করায়ও না রব্বেকারিম যেদিন বা এদারে মাদার করাই বা সাথে তুমি দার দাঁড় করায়ামেরা বানায় দাও যুবকদেরকে কবর করে নাও ইয়া আল্লাহ পর্দারের মা বোনদেরকে হজরত খাদিদা হজরত ফাতেমা বানায় দাও তোমার বান্দারা প্রাণ খুলে ধান সাজা করেছে কবর মঞ্জুর করে নাও অসুস্থদেরকে সেফা দাও ঋণগ্রস্তকে ঋণ থেকে বাঁচাও ইয়া আল্লাহ বেপানাহাল্লাহ লজ্জতে বাদ দাও গুণাহের ঘৃণা তুমি আমাদের দেওয়াল্লাহ যত কল্যাণ দাও যত কল্যাণ তার থেকে আমাদের তুমি বাঁচাও মতের দিনে কষ্ট দিও না ইমানে মৃত্যু আমাদের দান করে আমাদের জমানে তুমি কানেমা জারি করে দিও বহা নব্বিক রবিল ইতিমস আসসালামুকুম রহমতুল্লাহ নজর আনে কম ক নজর আনে কমক সুমি যা নজর আনে কমক